ভক্তিমা সহ অখিল ভারত শিখ চৈতন্যান অস্বস্তি শ্রী ঠাকুর ভক্তিথ মহারাজ জী জয় জয় জয় সপার সশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুষ্ণাম ঠাকুর কহপাতি জয় পরমসিল গোর কৃষ্ণ দাস বাবাজী মহারাজ কী জয় জয় শিল সচিদানন্দ ভক্তমে ঠাকুর কী জয় বৈষ্ণব স্বভশ্রী জগন্নাথ দাস বাবাজী की কী জয় জগন্নাথ দাস বাবা জী মহারাজ গ্রিজ রাজ জয় জয় শ্রী জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত শিবাশ দি গৌর ভক্ত জয় রূপসনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস প্রভু গিয়া রায় রমানন্দ গিয়া জয় রামচন্দ্র ঠাকুর जय श्री बलदेव विद्या स्वनाथ चकोत्म महाशय कृष्णदास विन्दावन दशक महा रूपान को गुरुवर जसितो श्री श्री जगदीश पंडित महाशय श्रीपाठ किया जगदीश पंडित महाशय की दुखिनी दुखिनी माये से दुखिनी माये सेवितो श्री श्री गौर गोपाल विग्रह जी जय कृष्ण बलराम जी हो किये জয় জয়্রী রাধবল জিও শ্রী শ্রী জগন্নাথ জিও কি জয় জয়ী পুরুষোত্তম ধর চৌকি গুঞ্জিরাম হরিদাস হরিদাসী সমাধি মন্দির বকিল কী টোটা খিরচৌরাধব শিল বহুপাতি বর্তমান সেবার শ্রী চৈতন্য জয় জয়ূল জয় জয়্রোদ্ ধানী গঙ্গা জী কী গঙ্গুনাথী সরস্বতী জি ভক্তি দেবী কী জয় বিন্দ দেবী কে নিশ্চর শিবা সন্দন কে অদ্ভন মুরারিঠ কী নম ভবন চন্দ্রশেখর যৌক্তিক শিবন মহাপ আবিভাব শৈলী কি জয় জয় শ্রী আকার মৌল মঠ কি से भी तो सब বিগ্রহ খন কি জয় গুরু পার্থ মূল সমাধি মন্দির কি ততিত শ্রী গোপীনাথ গুড়িমিত শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌর গরণ সিংহ লক্ষ্মী সিংহ জগন্নাথ জিয়া জয় জয় জয় শ্রী গৌতম কানন কি সানন্দ সুগত মঞ্জে সানন্দ সুগত মঞ্জে শ্রী শ্রী শ্রী সচিদানন্দ লক্ষ্মীনাথ ঠাকুরের ভজন কুঠিল কে যদিও সমাধি মন্দির পুষ্প সমাধি কি শ্রী গৌরময় ভি শিলাসম ঠাকুর নন্দীশ্বর মহাদেব কৃষ্ণ রাজীয় জয় জয় হরিহর ক্ষেত্র হরিহর ভগবান জীব জয় জয় সুবর্ণহর ভগবান জীবর্ণহ ক্ষেত্র জি কে জয় শ্রী নিহ বল भगवान প্রহাদ মহারাজ স্বপার সৃসিংহ দেব জয় দা গুণ বৃন্দাবন ধান স্বয়ং কুণ্ড রাধেকুন্ড গিরিরাজগোব নন্দক দর্শনা কী নারায়ন সর্বমান সব ব্রাহ্মণ সর্ব কুসুম সর্ব চন্দ্র সর্ব গোবি কুন্ড মানচন্দনা জী হরিদেবজি মহারাজ গোপেশ্বর মহাদেব ভূতেশ্বর মহাদেব চকালেশ্বর মহাদেব নন্দেশ্বর মহাদেব কামেশ্বর মহাদ মনকামা জীব দাদী মহারাজ রা গোবিন্দ গৌর জয় জয় জয় শ্রী শ্রী জয় জয়নন্ত করি বৈষ্ণবী সেবা পুণ্য পুণ্য মন্দির জয় জয় পুরুষোত্তম ধুষোত্তম ব্রত পালন করি ভক্ত পুরুষোত্তম ভগবান দিয়া জয় জয় শ্রী চৈতন্য চৈতাম গ্রন্থ রাধী দিয়ে জয় জয় শীর্ন হরিণ শঙ্কিত হরিণ প্রভু কি গৌপ্যমানে হলে বন্দে গুরুপদ ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দনি সহদি শ্রীনন্দনন্দন বন্দে আকার গোপীজ সুুতাম বৃন্দাবন মনো বঞ্ছা গল্প পতি পাবনে বৈষ্ণবেচল পঙ্গু লংঘরে যৎকিপাং বন্দে পরমাধব বৃন্দু বৈ বিয়া বৈ কেশবশ নক্তিপদী দেবী সতী নমো নম নারায়ণ নমস্ত নরঞ্চন দেবীং সরস্বতিসন্তত সংকীতনে কৃষ্ণ কথোপদেশ গৌরীপরশ প্রকাথ গুভক্তিযুক্ত ভোক্তি প্রমদগো ধৈ সিভবগ্নমীষ্ট ভীতাহম পনতভবী পোতে মহাপুষতে চর্তুষ্টজ্জ সুৎসি তুক্ষ্মি ধর্মীষ্ট জগগাদ মৈত্য সিত বধাব বন্দে মহাপুষতে চর পল্লবনখ চমা বিসুজি কিবোধু সুরোনাগ্রসাগর সারাধিকা মি কৃত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর শিব সি শ্রীগৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর শিব সরি শ্রীগৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজান লম্বিত ভুজ কবিতর শাম্বরো নিজ ভরো যগোধার মালো বন্দে জগত করো করুণাগুকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রা प्रसारित प्रेम पीजूष रससागरे चैतन्यचंदे प्रकटे दीन दीन एव सित प्रेम पीजूष रससागरे श्रीचैतन्य चंद प्रकटे यदीन स दीन एव स शिलभक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुका जान जीवर प्राप्य वस्तुर मध्य सर्वश्रेष्ठ प्राप्ति विषय हल कृष्णप्रेम जीवर जत प्रकार प्रति विषय आ मध्य सर्वश्रेष्ठ प्राप्त विषय हल कृष्णप्रेम किंतु সাধ্যসাধন তত্ত্ব না জেনে সাধন তত্ত্বেতে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত না হয়ে কে কোনো দিন কৃষ্ণপ্রেম প্রাপ্ত হতে পারে জীবের ইতর অস্মিতায় জীবের ইতর অস্মিতায় এই অমূল্য সম্পত্তি কৃষ্ণপ্রেম কি বস্তু সে সম্বন্ধে কোনো ধারণা বা ভাবনা উদ্দিত হতে পারে জীবের যে ইতর অস্মিতা সেই ইতর অস্মিতায় এই অপ্রাকৃত জগতের বিষয়বস্তু তার সর্বশ্রেষ্ঠ যে প্রাপ্তি বিষয় সম্বন্ধে কোনোরকম ধ্যান ধারণা আসতে পারেন। উদিত হতে পারেন হয় না সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চায় সংসার যিনিতে আর কোনো অবস্থা আমাকে আমাদের জীবনের লক্ষ্য কেবল সংসার জয় করা নয় আমাদের জীবনের লক্ষ্য গৌরীগণের লক্ষ্য কেবল সংসার জয় করা নয় সংসার জয় করা সংসার জয় করার পর তারপর কি কর সংসার জয় করলাম ভালো কথা সংসার জয় করার পর কি কর সংসার জয়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 যে শ্লোক দিয়ে শুরু করা হলো সেখানে বলা হয়েছে প্রবদানন্দ সরস্বতী পার্ক কাতর ভাই বলেছেন প্রসারিত প্রেম পিজুষ রসাগরে শ্রী চৈতন্য চন্দ্র প্রকটে যে দিন সদিন এবছর এবছর নিশ্চিত পরিমাণে সেই দরিদ্র বিকারী নিশ্চিত পরিমাণে সেই বাস্তব দরিদ্র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 सकल भुवन मध्ये निर्धनास्ते धन्य निवस हरिर्भक्ति सकल भवन मध्य निर्धनास्ते धन्य कि नहीं धन्य धन्याार हृदय से भगवान मत भक्ति भालासा विराजमान रही है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 সেই হলো সবচেয়ে দরিদ্র সেইগুলো রায় রামানন্দ শ্রী ছিল রায় রামানন্দের সঙ্গে সেমান মহাপ্রভু গোদাবরীর তীরে যে আলোচনা করেছিলেন তাতেও এই কথাগুলো পরিষ্কার করেছিলেন যখন রায় রামানন্দের সংবাদ হল তারপরে রায় মহাশয়কে সেমন মহাপ্রভু একটা করে প্রশ্ন করছেন একটা করে প্রশ্ন করছেন আর রায় মহাশয়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 এই কথার জিজ্ঞাসা করাতে রায় মহাশয় বলছেন মহাপ্রভু শক্তিতে কৃপাতে যে যদি কৃষ্ণ ভক্ত আমার কাছে থাকে ছিল আবাসে চলেই যাচ্ছে সে আর কোনোদিন দিন আসবে না বা নিত্যজগতে চলে গেলেন হয়তো নিত্যজগতে গেলে তাকে স্মরণ করা তার চিন্তন করা আছে সবই কিন্তু প্রত্যক্ষভাবে যিনি যে আমার সামনে ছিলেন আমাকে শাসন করতেন আমার থেকে কিছু সেবা গ্রহণ করতেন করুণা করে এগুলো যে কত বড় গুরুত্বতা বদ্ধজীব এগুলো সমস্ত অনুভব করতে পারে। সেই জন্য যখন হরিদাস ঠাকুর নিত্যধামে চলে গেলেন বলতে বলতে বলে বলে চলে গেলেন মহাপ্রভু বলছেন কৃষ্ণদাস পক্ষিরাজ গোস্বামী লিখেছেন বিশ্বের নির্জন যেন হইল স্মরণ বিশ্ব যেমন আটকে গেছে। নিজের মৃত্যুকে ইচ্ছা আজবে আসবে গোবিন্দ গোবিন্দচরণ দর্শন করব প্রাণ ভরে তারপর আমি এদিকে ছাড়ব উত্তরায়ণ দক্ষিণায়ন এসব তো কথার কথা এগুলো সব মহাভারতের বিচার ভাগবত লেখা আছে উত্তর এগুলোর বিচার সম্বন্ধে ভাগবত গীতা পাঠ করলে বুঝতে পারবে উত্তরায়ণ কি দক্ষিণায়ন কী অনেকে এগুলো নিয়ে বিশাল ঝাপিয়ে পড়ে ভক্তিটা বড় কথা যদি কেউ দক্ষিণায়ন থাকতে থাকতে যদি দেহ ছেড়ে থাকে কোন গুরুবর্গ তার কি নরগে গেছেন নাকি এগুলো বোঝেন না দক্ষিণায়ন কী উত্তরায়ণ কী এতে গেলে কি হয় সময় লোকে সাধারণ বিচারটাই বোঝেন উত্তরায়নের শরীর উত্তরায়ণে এটা পছন্দ শরীর ছাড়লে কী হবে তা কত কথা না এগুলো সব বিচারগুলো অনেক সূক্ষ্মবি কে এগুলো নিয়ে চিন্তা করে মহারাজ খাওয়া দাওয়ার সয়নে পরে আর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 বলেছেন কৃষ্ণপ্রেমে যিনি ধনী সেই ধনী শিরোমণিদের গান মধ্যে কোন গান সর্বশ্রেষ্ঠ শ্রবণের বিষয় জীবেন এই সব একটা করে প্রশ্ন করে আমার মতো বদ্ধজীবকে শেখার জন্য অপূর্ব উত্তর দিয়েছেন সমস্ত কথা এগুলো মারা এগুলো সব বলে শেষ করা যাবে আনন্দময় জগতের কথা যতক্ষণ পর্যন্ত জীব না উপলব্ধি করেন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 এটা তোমার পূর্ব সংস্কার তোমাকে ড্রাইভ ড্রাইভ করছে তোমার পূর্ব সংস্কার তোমাকে ড্রাইভ করছে তোমাকে যেতে বাধ্য তুমি তুমি নিজে মনে করো না তুমি আমি চলে গেলাম আমি চলে এলাম তুমি আসো তোমার পূর্ব সংস্কার তোমাকে ড্রাইভ করেছে এবং তুমি আর সংস্কারের ওইগুলো আর ভালো লাগে না তুমি চলে আসতে বাধ্য হয়েছ তারপর আসার পর যদি তুমি উচ্চ আদর্শ গুরু পদ্মের না বুঝতে থাকে ওই একদম থাকেন ঘরের ভেতর আরামে তুমি সেই গুরুপাত জীবনী তার চরিত্র তার স্বভাব তার উচ্চ আদর্শ সেবা গোলক বৃন্দাবনের যে ভাবনা এগুলো তুমি যদি শিষ্য হিসেবে গ্রহণ করতে না পারো পারব কি করে শাস্ত সিদ্ধান্ত বলছেন ভাগবতে ব্রয়ু স্নিধস্থ শিষ্টস্থ গুরুব গুজ্জম অপিউত শ্রীমদ্ ভাগবতী মহাপ্রাণের সিদ্ধান্ত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 সবপ্রকাশ বস্তুর সঙ্গে কোনো চ্যালেঞ্জিং মুড চলেন। না সব প্রকাশ বস্তু যেটা শত উদিত হয় সেটার সঙ্গে কোনো চ্যালেঞ্জিং মুড চলবে এত লোকের বুদ্ধি নিকৃষ্ট অবস্থায় নেমে গেছে তাদেরকে যত কথা বলো কোনো কিছু অনুভব করতে পারছে আগো বলা হয়েছে যে হরিকথা একটা অখণ্ড বস্তু যেমন একটা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 করুণা নেমে আসে বিগলিত করুণা সে হরিকথার প্রবাহ সেটা জিউ ভাই নৃত্য করতে থাকে অনেকে সন্দেহ করেন যে ওনার হরিকথা শুনো না আমাদের গুরু মহারাজের হরিকথা শুনুন বা ওই গুরু মহারাজের সঙ্গে ওনার একটুখানি মতবিরোধ ছিল ওনার কথা শুনো এরকম বলতে পার যেখানে শিক্ষাগুরু দীক্ষাগুরুকে অনুমোদন করছেন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 সেখান থেকে অনর্গল বয়ে যাচ্ছে পরিকাথা তো অখণ্ড বস্তু সেটা তোমার দীক্ষাগুরু শ্রী মুখ থেকেই নির্গত হল বা সেই আচরণশীল কোনো বত্মপ্রদর্শক গুরু শিক্ষাগুরুর মুখ থেকে বিগড়িত হলো যদি তিনি বাস্তব বৈষ্ণব হন সেক্ষেত্রে এই বিচার করলে সে তো পাখণ্ডি হয়ে যান হয় না কিন্তু এগুলো এই সাধারণ বিচারগুলো তাদের কোনো তাদের হৃদয়তে ওঠে না মৎসরতা থাকবেই থাকে। সেগুলো বিচার করে বুঝে উঠতে পারে না গুরুতত্ত্ব যে ওরকম জিনিস নয় গুরুতত্ত্ব যে একটা আশ্চর্য জিনিস সেটা তারা বোঝে না রক্ত মাংসের একটা মানুষকে এটা গুরুদেব এটারই আমার করতে হবে একেই দেখতে হবে এনাকে তো দেখতে হবে কিন্তু দর্শনের চোখটা কে করবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ভোগবাদ সম্বন্ধজ জ্ঞানদাতা শ্রী সনাতন গোসাইকে সম্বন্ধ জ্ঞানে আচার্য করেছেন আচার্য নির্ণয় মহাপল তার সঙ্গে অভিযোগ জ্ঞানের আচার্য রূপ গোস্বামীকে কখনোই পার্থক্য করা হয় নাই সে বহুবার জানিয়েছেন সম্বন্ধ জ্ঞানের আচার্যের সঙ্গে অভিযোগ জ্ঞানের যে আচার্য তার বিন্দুমাত্র পার্থক্য নেই কেবল ভিন্ন প্রকাশ নিত্যানন্দকে যদি কেউভাবে গৌরাঙ্গ থেকে কেটে বাদ দিয়ে দেয় তার মতো মূর্খ আর কেউ নেই যেই নিতাই সেই গৌ যেই নিতাই সেই গৌ খালি প্রকাশের ভেদ স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য তার প্রথম প্রকাশ বিগ্রহ আবার নীচায়ের যে সমস্ত সেবক আছেন ভক্তগণ আছেন তাদের তাদেরকেও নীচাই চরণ থেকে কেটে বাদ দিতে পারবে না সম্ভব নয়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 সমস্ত কথার মধ্যে বীর্য রয়েছে সমস্ত কথা অপ্রাকৃত জগৎ থেকে নেবে আসছে এর মধ্যে কোনো ভেদ বুদ্ধি করতে নাই সেই জন্য বলছেন সম্বন্ধ জ্ঞানের আচার্যর সঙ্গে অভিযোগ জ্ঞানের যে আচার্যের কোনো বাহ্যদৃষ্টিতে যে ভেদ মনে হয় ভেদ নয় একই বস্তু অখণ্ড বস্তু এখানে বলছেন শ্রী সনাতন গোস্বামী পাদের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 आज चिदानंद देह सर्वाश्रय सर्वेश्वर कतगुलो विश्लेषण दी चिदानंद देह चिदन सर्वाश्रय भागवत आज, आलो आज के आलोचना कर देख दसटा सब विषय आमस्त विषय आश्रय हल कृष्ण आज के विब हाँ समस्त दस टा सब विषय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 जे सर्वाश्रय सर्वेश्वर एक कथा शेष इन आदि एर पर क्यों नहीं स्वयं भगवान कृष्ण तरह भगवत अन्न का और भगवतार ओपर निर्भर करेना जेमन धर ये ब्रह्मांड ये दे आधिकारिक देवता ब्रह्मा शंकर वरुण दे आधिकारिक देवता आ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 অহংকারে মত্ত হয়ে যাচ্ছে অহংকারে মত্ত হইয়া নিতাই পাশ হইয়া সত্য করি না যেটা অসত্য যেটা ভুল যেটা মায়া সেটাকেই সত্য করি মতেছে যত বোঝাও কোনো কথা বুঝবে না তাদের করণে প্রবেশ পাবে না তারা দেখলেও জানতে পারবেন না ওই জন্য পশ্চন্নপি নপশাতি দেখেও দেখে না কেন বলে এটা মায়ার প্রভাব ভগবান ওই জন্য বলছেন মামে বোঝে মায়াম এতাম তরন্তিতে এই মায়াকে তাড়াতে গেলে ফার্স্ট তোমার ডিউটি হলো এই সনাতন শিক্ষাকে মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু খেপাবিনা না দেখিও শুধু সনাতন শিক্ষা তোমাকে কাছে অনেক টাকা আছে তুমি কিনে নিয়ে নিয়ে এসে আমি পড়ে নেবো পড়ে নাও হবে না সনাতন শিক্ষা অনুশীলন করতে বলা হয়েছে মানে এই কথা হলো না তুমি বুঝে নিলে সবকিছু আমার পয়সা তুমি কিনে নেবো কি দরকার আমার সময় নষ্ট করে হয় না হয় না ওই জন্য সাধু গুরু সেবা করতে করতে গুরু বৈষ্ণবের সেবা করতে করতে যায় তাদের করুণাতেই জানবে আর মায়া জয় করাটা হচ্ছে ভজনের একটা প্রিলিমিনারি ব্যাপার তোরা অনেক বিরাট মনে কর বা মায়া জয় মায়া জয় করেছে ভজন রাজ্যে মায়া জয় করা তো একটা কথা মায়াটা জয় কর তারপর বাস্ত হরি হরিভজন হবে মায়াগ্রস্ত থাকাকালীন অবস্থায় কৃষ্ণভজন হয়ে যাবে ব্যতিরিকভাবে কি বৈষ্ণব করিয়ে নেন কিছু কিন্তু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 এই ভূমিকায় তোমাকে উঠে যেতে হবে তাদের কীপানি তারপর তোমার বাস্তব গুরু বৈষ্ণবের সেবা হবে এখন প্রতিপদে সেবা করতে গিয়ে ভুল করে ফেলবে তাদের মনের অভিষ্ট বুঝতে পারবে না ভুল করে ফেলবে এমন কিছু করে ফেলবে কোষ ধরে না জানি যা করছে করুক এটাও করুক এটা করতে করতে এগুক তারা অদোষ দর্শী দেখে না কিন্তু সেবা হয় না ভুল হয়ে যায় প্রতিপদে তাদের মনের কি ভাবনা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 সেবাও অনেক রকম হয় কাউকে এই এটা কর রে এটা সেবা করবার হ্যাঁ সেবা তো করতেই চায় না বললে পরে অন্যদিকে বিশ্বনাথ চক্র প্রতিম সুন্দর সব বিচারী অপূর্ব উৎসাহময়ী ঘনতরলা বুড়ো বিকল্পা কোন কোন সাধকের কোন কোন অবস্থা হয় এগুলো শুনলে পাগল হয়ে যাবে বলে হ্যাঁ অবস্থা তো হয় আমরা তো কোনোদিন বিচার করিনি ইষ্টগোষ্ঠী কোথায় হয় যাও সমস্ত জায়গা ঘুরে এসো সমস্ত জায়গায় ঘুরে এসো কোন কোন কোন এখন বাস্তব হরিকতা আলোচনা হচ্ছে একটা একটা কথা এসে বলো আমাকে কোন কোন জায়গা। সমস্ত জায়গায় যাও তুমি দুঃখের সঙ্গে বলছি এটা আমি দুঃখের সঙ্গে বলছি কোন কোন জায়গা আলোচনা হয়েছে যে হরিকথাটাই প্রধান কোথায় কোথায় আলোচনা হচ্ছে একটা ঘুরে এসো এবং জানাও কেনই দুর্গতি হচ্ছে কেনই দুর্গতি দেখা দিচ্ছে কি কারণ কাকে বলা যাবে কাজেই উৎসাহময়ী বুড়ো বিকল্প ইত্যাদি বিভিন্ন সব অবস্থা ঘনতরলা বিভিন্ন বিচার সংস্থা আজ সাধকের অবস্থা হয় তাহলে এক সাধক হলো সেবা করতে চায় না চলে যায় একজনকে বললে পরে যা বলে সেটুকু করবে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 সেবা করা দরকার ঠিক তারা যান। অনুভব করে সেবকের অনেক ভাব আছে এই এখানে তাহলে বোঝা গেল সর্বৈশ্বর্যপূর্ণ যার গোলক নিত্যধান কৃষ্ণের স্বরূপের কথা বলছেন জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে সাধন বিভিন্ন রকম হয় জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ এসব কথা হয়ে গেছে তিন রকম ভাবে প্রকাশিত হচ্ছে যেটাই যেটাই শুধুমাত্র ভাগতী মহাপুরাণ জানিয়েছেন আপনাকে যে বদন্তি তত্তত্ববিদম সত্যম যদ্ জ্ঞানম অধ্যয়ম ব্রহ্মেটি পরমাত্মেতি ভগবান ইতি শব্দ তিন রকম ভাবে ভগবান নিজেকে এই এই যে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে তিন তিন কি জ্ঞান জ্ঞানমার্গকে আশ্রয় করলে এই রকম দেখতে পারবে যোগ মার্গ আশ্রয় করলে তুমি এটা দেখতে পারবে আর ভক্তিকে আশ্রয় করলে তিনি ভগবানের স্বরূপ জানতেন জ্ঞান বলছেন সেখানে প্রেমান জন ছরিত ভক্তি বিরোচনীন সন্তোষ সদৈব হৃদয়ে সন্দরম অচিন্ত রূপম তাইতো অচিন্ত গুণস্বরূপম এইটাকে দেখতে পায় যারা প্রেমের কাজল পরেছে প্রেমের কাজল না পড়লে পরে দেখতে পাবেন অন্ধ হয়ে থাকবে চিরকাল হ্যাঁ ভাগবত সুন্দর সুন্দর সব অপূর্ব সিদ্ধান্ত আছে আলোচনা হওয়া দরকার সেখানে বলছেন যেমন ভাবে কিরকম সিদ্ধান্ত শুনল এখানে আলোচনা করেছিলাম চার পাঁচ বছর আগে সভা হয়েছিলেন যথাযথা আত্মা পরিমজ্জতে যথা যথাযথা আত্মা পরিমজ্জে অসৌ তৎপুণ্য ভুলে গেলাম শ্লোকটা বলি সবসময়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 তেমন উঠবে যে তোমার উন্নতি হবে চোখের দৃষ্টি খুলবে চোখের দৃষ্টি খুলবে ছোটোবেলাতে মায়েরা কী করছেন আমাদের জোর করে কাজল পড়িয়ে দিতে জোর করে ছোটোবেলায় খেলতে যাব কাজল পরে গিয়া এগুলো জোর করে কেন চোখটা যেন ভালো হয় এখনই সব হয়ে গেছে এগুলো নেই এখন সেই জন্য বলছেন যথাযথা আত্মা পরিমির্য দেপূর্ণ গাথা সবর্ণ বিধানই তথা তথা এবার কি হবে সেই পরিমাণে তার চক্ষু পরিষ্কার হবে হ্যাঁ আপা বস্তু সুক্ষ সূক্ষ্ম বস্তু দর্শনের যোগ্যতা হয় বোঝা গেল মঠে সবাই এসছে হয়েছে কিনা আমার মতো গাধা হয়েছে গাধার দৃষ্টি গাধার মতো আবার দেখা গেল যিনি গুরু কৃপা পেয়েছেন তার দৃষ্টি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম দর্শন হয়ে গেছে মোটে এসেছে সবাই কিন্তু মঠের রয়েছে সবাই মঠের রয়েছে এটা একজন গুরু কী বা গেল সবাই পায় নাকি ওই তো ওই জিন ভাগবতের যে সিদ্ধান্ত বলা হলো এদের আগে কিছু নেই ব্রুয়ু স্নিগ্ধশ্ব শিষ্ট গুরুব বুঝমত স্নিগ্ধ শিষ্যকে স্নিগ্ধ গুরু গুরুপা পদ্মভনের গোপন থেকে গোপনীয় কথা বলে যান সবাইকে বঞ্চনা কর ওরা তো শুনবে না স্নিগ্ধশিষ্ট কাকে বলে মহারাজ এই নিয়ে তুমি উপস্থিত ছিলে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 বিক্রয় হয়ে গেছে যে পশু তার যেমন নিজের কোনো স্বতন্ত্রতা থাকে না জঙ্গলে যে পশু রয়েছে সে তৈরি করি যেতেই পার তো কোলা গরু গৌর বাবাজি মহারাজ খুব সুন্দর কথা বলতেন সবার মগজে ঢোকে না কথা কথাগুলো কখনো ছাড়া গুরু হইও না হ্যাঁ এরকম ভাবে কথাগুলো বলতেন কাউ কাউর তুমি মানে পালা গরু হলেও না শোর দাস বাবাজি মহারাজ বলছেন বরঞ্চ ধর্মের সার হইয়াল বলছেন কারোর পালা গরু হইও না ধর্মের সার হই হো ধর্মে সার হলো ভালো মানেটা কি কোন ধনী ব্যক্তির বারান্দায় সে বললো মহারাজ আমার এখানে ঠাকুর আছে ঠাকুরটা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই তার স্ত্রীও রয়েছে তাকেও মাঝে মাঝে উঁকি মেরে দেখা যাবে সুবিধা হবে এখন সন্ন্যাস ব্রত ব্রহ্মচর্যব্র এই অবস্থায় চলে গেছে এই অবস্থায় গিয়ে যে বিবত্তক আকার ধারণ করেছে সেটা বলবান সুবিধা পাচ্ছি গৌর কিশোর বাবাজি মহারাজ বলেছেন আমাদের এই বদ্ধ মনকে সংযত করবার জন্য শিক্ষা দেওয়ার জন্য রোজ সকালবেলা উঠে 10 গা জুতো মারবে নিজের মুখেতে গালেতে তবে যদি শিক্ষা হয় কেন মারছি গুরুকৃষ্ণ দত্তিমা বলেছে আমি সকালে উঠে নিজে গুরু বৈষ্ণবের জুতো নিয়ে নিজের মাথায় কপাল। তবে যদি একটু আকেল হয় বুদ্ধি খোলে বুদ্ধি তো খোলবার না ওই জন্য স্নিগ্ধ শিষ্য তাকেই গুরু পারত্বসব ভজনের গোপনীয় কথা বলে যান এখন সিদ্ধান্ত হলো স্নিগ্ধ শিষ্য কাকে বলে ওই তো আমার মটে একটা গুরুভাই আছে মহারাজ ও তো খুব শান্ত মহারাজ চুপচাপ থাকে কাকে কিছু বলে না মূর্খ ওটা স্নিগ্ধ নয় স্নিগ্ধ গুরুপার পত্ন বলতেন বাবা দেখবে লোহাপট্রিতে লোহা বিক্রি করে যে মারবাড়িগুলো লোহাপড়ে লোহার উপরে যে গদি পেতে বসে থাকি আরামে বসে থাকে একেবারে এমন সুন্দরভাবে বসে থাকবে তুমি গেলে আই এ বাবু আই এ বাবু বলে সুন্দরভাবে বসাবে এত মিষ্টি কথা তুমি কোনদিন জন্ম থেকে এত মিষ্টি কথা শে করবে ও ব্যবসায়ী লোহা গা গাঁদার উপর বসে রয়েছে লোহার উপর বসে রয়েছে সে এখন কোটি কোটি টাকার স্বপ্ন দেখছি কোথায় শেয়ার মার্কেটে কোথায় লাগা তুমি দেখছো খুব শান্ত আর মহারাজ এত শান্ত সাধু তৈরি বসতে পারে না দশ ঘন্টা এক জায়গায় বসতে বাঙালিদের মতো বলবে না চি চা নিয়ে বিড়ি নিয়ে সিগারেট বলবে না কিচ্ছু বলবে এক জায়গায় বসে চুপচাপ যেন মনে ধ্যান করছে ও বিষয়ের ধ্যান করছে ও শান্ত নয় ও ভদ্রভাবে কথা বলে সিদ্ধ জনজগতের মূর্খ বিচার এই জন্য ও বলছেন বিদ্যৎ রুড়ি বৃদ্ধিতে এক এক শব্দের এক এক মানে হয়ত রুড়িবৃত্তিতে সমস্ত জগতের লোক চলছে অবিদ্যার ওপরেতে আহরণ করে অবিদ্যার পাখায় ভর দিয়ে তারা চলছে ওই জন্য অবিদ্বত রুড়ি মানে গ্রহণ করা আর বিদ্যৎ রুড়ি চিনময় সরস্বতী আমার কিবা বা করেছেন তার কৃপায় ভর দিয়ে এবার তুমি যাচ্ছ গুরু বৈষ্ণবের কৃপা তার কিবাই গুরু বৈষ্ণবের কৃপা এইভাবে দেখা যায় যে স্নিগ্ধশিষ্ট কথাটা অনেক বিকৃত মানে মানে অনেকে করে দেয়। কিন্তু সেটা নয় সিদ্ধান্ত বলছেন চিরা সরস্বতী গোস্বামী তিনি বলছেন যিনি গুরু আচার আদর্শ সিদ্ধান্ত নিজের জীবনে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পেরেছেন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 এই যে স্বাধীনতা বজায় রাখার চেষ্টা এটাকে বলি কালপর কালপথ ধ্বংসের মার্গ ধ্বংসের পথ এটাকে বল তাহলে তিন রকম ব্যক্তি তিন রকম মার্গের লোক তিন রকম রূপে ভগবানকে দেখেন আর ব্রহ্ম হচ্ছে অঙ্গক্রান্তি ভগবানের ইমপারসোনাল ব্রহ্ম ইফালজেন্স ভগবানের অঙ্গজ্যোতি বাইরের লোকরাই ভগবানের যে অঙ্গ তার যে জ্যোতি এটা বাইরের দেখা যাচ্ছে এটা ব্রহ্ম ব্রহ্ম অঙ্গক্রান্তি ভগবানের তার নির্বিশেষ প্রকাশে সূর্যকে যেমন দেখলে একটা জ্বলন্ত একটা জ্বলন্ত একটা কে যেন কি দেখা যাচ্ছে এটা জ্বলন্ত আলো কিন্তু সূর্যর ভেতরে ওখানে কি সূর্য দেবতা আছে কালী দেখা গেল কি দেখা যাচ্ছে না সূর্য যেন চর্মচক্ষে যতিন্ময় ভাসে সূর্য এই চর্মের চর্মচক্ষেতে যতিনময় ভাসে কেবল আলো তেজ এইগুলো দেখা যাচ্ছে কিন্তু তার যে সূর্য দেবতা আছে তিনি যে রথের মধ্যে আরোহণ করে রয়েছেন হ্যাঁ সূর্যদেবের রথ চলছে চলছে তো না চললে বলে তাহলে বৎসর অনুবত্তর এগুলো বিচার কী করে দিন রাত হচ্ছে তাহলে সূর্যদেব যে রথের মধ্যে উঠে বসেছেন রথ চালাচ্ছে কে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 রূপ আছে রথ আছে এগুলো সেই জন্য বলছেন সূর্য যেন চর্মচক্ষে যতীন্ময় ভাসে এইটা দেখা যায় প্রভাপত জগদন্দ কৌচি কোটি সুশেষ্ট বসুধাদি বিভূতিবিদম যদ্দম্ম নিষ্কলাম অনন্তম অশেষ্ঠ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমহম্বজনী অল্প কথায় ব্যাখ্যা করতে গেলে যে যে গোবিন্দ আদি পুরুষ তার অঙ্গজ্যোতিতেই বাইরে দেখা যায় নিষ্কলম অনন্তম শ্রীষ্ট ভূতম সেরা গোবিন্দেরই অঙ্গের জ্যোতি বলে লোকে ব্রহ্মজ্যোতি দেখতে পায় যারা জ্ঞান মারিয়ে তারা বলে এরপরে আর কিছু নেই এরপর আর জ্ঞান ওইখানে গিয়ে আমরা মিলে যাব সুবিধা হবে আমাদের কিন্তু জীব কখনোই ব্রহ্মের সঙ্গে ওভাবে মিলে যেতে পারে না এগুলো বিচার আছে গোস্বামীগঞ্জীব গোস্বাইকে সুন্দর সুন্দর বিজয় মহারাজ এই জন্ম তো চলে গেল এইরকম এরকম চুটকি মারতে বাতে জীবন যৌবন চলে গেল কোন জন্মে আমি এইসব বুঝবো অনুভব করব। সব চলে যাচ্ছে সময়গুলো এক সাধক সবচেয়ে তাকেই আমি সাধক বলি তাকেই স্বাস্থ্য সিদ্ধান্তে সাধক বলা হয় যে তার সমস্ত জীবনের এক একটা মুহূর্তকে এভরি ফ্র্যাকশান অফ সেকেন্ড হি ক্যান ইউটিলাইজড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 গুরু বৈষ্ণব লক্ষ্য করেন যে এরকম করছে বোকা বানাচ্ছে আমাকে মিথ্যে কথা বলছে বিভিন্ন জিনিস লোক আটছে বলতে চায় না কিন্তু একটা সাধব যদি বৈদ্যের কাছে না বলে যখন তখন মায়াদেবীদের গলা টেকে দিন কিন্তু ও এত মূর্খ জন্মই সহ্য শ্রুত স্ত্রী একটাও নেই কিন্তু তথাপি এত গর্বিত সে কথা বলবার এরকম এরকমভাবে কথা বলবে গুরু বৈষ্ণবের তখন গুরু বৈষ্ণব লক্ষ্য করে। বাবেন একে যদি মেরে চাড়িয়ে দিই এমনি সংসারে গিয়ে মিট সংসারেই তো রয়েছে তো গুরুবৈষ্ণবকে বোকা বা নিয়ে কাঁটাল খাচ্ছে খা কত কাঁটাল খাবি খা মাথায় ভেঙে অন্তত তো আমি তোকে চোখে দেখতে পারবো না তুই যে যে গিয়ে লেবারের কাজ করবি মাটি বইবি এসব আমি চোখে থাক এভাবেই থাক আমার কষ্ট হোক এইভাবে তাকে বঞ্চনা করে তার সঙ্গে সুন্দর এমন সুন্দরভাবে মিশে যান বুঝতে দেন না যে ভেতর থেকে আর ওকে কী করছেন ওকে বুঝতেই দেন ওকে অনুভব করতে দেবে না যে আমাল স্নেহ তোর তোর থেকে স্নেহ চলে গেছে এটা বুঝতে দেবে না দিয়ে তাকে বোকা বানিয়ে দেবে তুই ওকে বোকা বানাবি গুরু বৈষ্ণবকে সামর্থ্য আছে অতসই যা গুরুবৈব ওকে বোকা বানিয়ে দেব তো তুই তো সব সবই তো করি করে তাকে এবার লাগিয়ে দিল দিয়ে কি করলো তাকে প্রচুর পরিমাণে প্রতিষ্ঠা দিতে আরম্ভ করলো ভাই তুই তো সব চিন্তা হলে কী হতো হতো কি এই করে তাকে বাড়ি দিচ্ছে জড় প্রতিষ্ঠা দিয়ে দিচ্ছে বঞ্চনা করে দিচ্ছে তাকে সেটাতে বুঝতে পারছেন আর নিজে সেই বৈষ্ণব দেখলে ওর সঙ্গে যে বলতে যায়। তাহলে ঝগড়াঝাটি বা বৈষ্ণব থেকে ওর সঙ্গে কিছু কোনো প্রাণীর কোনো কষ্ট দেখতে পারেন না সেই ধরুন কি করেন গুরু বৈষ্ণব ওকে বোকা বানিয়ে বঞ্চনা করে নিজের সভজনে নিয়োজিত থাকে নিজে লীলা সরণ ভজন আদি ও যা খুশি অত্যাচার করছে কিন্তু ও কিন্তু যা খুশি বুঝতে পারছে গুরু বৈষ্ণব কীর্তন ফির্তন কিছু করে না কিছু না ও লোক দেখানো সব গুরু বৈষ্ণব ওকে বোকা বানিয়ে বলে তুই যা খুঁজছিস কর করে নিজের সভজনে নিয়োজিত থাকে নিজে সফজন এতে নিয়ে যেতে থাকলে ডুবে যাচ্ছে ভাবে কালকে এক কথা কালকে সকালে বিচার করব আজকে একটু সময় নেই তাহলে এই বিচার অনেক দেরি হয়ে যাবে তাহলে গৌর কীশোর দাস বাবাজি অনেক এমন ব্যক্তি অন্ন অন্য নেই গুরু বৈষ্ণবের কাছে বেশিরভাগ একশোর মধ্যে নিরানব্বই ভাগ যদি বেশি হয় আমি কান বলছি আমি কান ধরছি যদি বেশি না হয় বেশিও হতে পারে তাহলে নিরানব্বই ভাগ তারা কিছু না কিছু গুরু সঙ্গে ব্যবসা করে আমার কথাতে দুঃখ পেয়ে কিছু না কিছু অবচেতন মনে ব্যবসা করে যায় ব্যবসা করে ফেলে কিছু কিছু আদান প্রদান সুবিধের কথা কিন্তু যে করে না সে হানড্রেড হানড্রেড পারসেন্ট সাকসেসফুল তার জীবন আর কোনোদিন ব্যর্থতায় পর্যবেচিত হতে পারে না কথা বোঝা গেল কী বলল সামান্য অন্নবিলাস তোমাকে আজকে মনে হচ্ছে সামান্য অন্নবিলাস ওই সামান্য অন্নবিলাসটা তোমাকে পরবর্তীকালে তোমার ভজন থেকে গুরুবৈষ্ণব থেকে দূরে ফেলে দিতে পারে আজকে দেখা যায় সামান্য একটু অন্নবিলাস থাক না কি আজ। আমি অন্নবিলাসটাকে প্রস্তাব দিচ্ছি না কিন্তু তাকে মেরে তাড়িয়েও দিতে পারছি না অন্নবিলাস হয়ে যাবে তাকে মেরে তাড়িয়ে সেটা না কিন্তু অন্নবিলাসটা যেন না থাকে তার ভেতরে সেটি তো গুরুবৈষ্ণবে আমি অন্নবিলাসটা ওর ভেতরে যেন বেশি করে বাড়ে এরকম কোনো আচার্য কাজ করছেন তাকে তোমরা আচার্য বলতে পারো আমি কি মাথা খেয়ে বসবো না গুরুদেবের কী বাদে বৈষ্ণবের কী পাত আমি তাকে আচার্য বলে ফেলল জগতের লোক তো দৌড়াচ্ছি হ্যাঁ সে তো অন্য লোকের ভেতরে অন্নবিলাস থেকে বাড়িয়ে দিচ্ছি আর কি করে বাড়ে ও বলছেন এই জীবগুলোর যদি অন্নবিলাস বাড়ে তাহলে আমার সুবিধা হয় তাহলে আমি প্রচুর অর্থ আনবো এনে এগুলো সব বিলিয়ে দেবো এরা কুকুরের মতো আমার আমার আজ্ঞা পালন করবে আমার প্রতিষ্ঠাও বাড়বে এগুলোকে প্রাসবিক বিচার প্রাশবিক বিচার এই ধরনের ব্যক্তির সংখ্যায় সমাজে বৃদ্ধি পাচ্ছে পাশবিক বিচার তারা তোমার ভেতর দুর্বলতাটা বিয়ের ভেতরে কী দুর্বলতা আছে এটি কামিনীর প্রতি লোভা যায় ঠাক মুর সঙ্গে আমার সুবিধে নেয়ের কথা সে আবার ওখানে এসে গুরুদেবের খাওয়া দেওয়া পাদ ধোয়ানো সবই করছে কেন করছে ওই যে তেল মা কানো ওকে তেল মাগাচ্ছে ও গুরুদেবকে তেল মাগাছে। কোনো এক ছাগলকে পেয়েছে তাকে দিয়ে ভাগবত কথা বলাচ্ছে ও কিন্তু জানে ও কামুক ও বলাচ্ছে কেন আর ও আশ্রয় করেছে ওই গুরুকে এইজন্য ও ওই জানে গুরুদেবের প্রতিষ্ঠা আছে আমাকে অনেক প্রতিষ্ঠা দিয়ে খুব তাড়াতাড়ি আমি নাম চিনতে পারব ওই গুরুদেবের ভজনা করছে বা দেখাচ্ছে ভজনা তো আর কি ও কে ভজনা করছে ওই অসৎ শিষ্য গুরুদেবকে গুরুকে। ওই অসৎগুরু আবার অসৎসৃষ্ট করে ভাগবত সপ্তাহপ্ত সব চলছে এগুলো আমি দেখি আর যা হচ্ছে হোক আগুন আমার কিছু করার নেই বুঝবেন আছেন আমি তো আমাকে আপনারা আদেশ করেছেন তাই কিছু আলোচনা এখানে বলছেন কৃষ্ণের এক অংশ তাহলে যাকে কৃষ্ণের কিন্তু অংশ एक अंश आत्मार आत्मा हन कृष्ण सर्वत समस्त आत्मा आत्मा हलो एकम कृष्ण तृष्ण परम भागवत दशस्क चौदह नम्बर उध्याय कृष्णम कृष्णम एनम अवेह तमांम अखिलाम जगत हित जो ओपि अत्र দেহি দেহি মায়ী মায় এখানে বলছে এবং অথবা আরেক জায়গায় বলছেন গীতা অথবা অথবা বহু নয় কিঙ্গিত অথবা অর্জুন তুমি এত সব জেনে কি কর। তার আগে শ্লোকের মানেটা বলা হলো না অখিল আত্মা আত্মস্বরূপ বলিয়া এই কৃষ্ণকে জেনে রেখো আর জগতের হিত কামনায় তিনি এখানে স্বরূপ শক্তির আশ্রয়ে মানুষের ন্যায় প্রকট হয়ে মানুষের নাম প্রকট হয়ে মানুষ সলীলা করছে মানুষের মতো তোমার কাছে সামনে নেমে এসছে আর এই যে দ্বিতীয় শ্লোক গীতা থেকে বলা হলো দেখেন বলছেন অর্জুন তুমি অত প্রশ্ন করছো অত জেনে তুমি কি করবে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 यही भगवान बोल अर्जुन के गीता भक्ते और भगवान अनुभव पूर्ण रूप एक ही विग्रहत अन स्वरूप बोलने जे भक्ति तर उपासना कर ले भगवान पूर्ण रूप अनुभूत है और से ही एक नित्य विग्रह अनंत स्वरूप है অনন্ত শরুদ এই তিনটে শ্লোকে একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো ছিয় প্রভুপাতি ঠাকুর অমৃতপ্রভা ভাসে বলছেন এটা যে ভক্ত অর্থাৎ ভক্তির দ্বারা অনুভব করতে চেষ্টা করে তাহলে ভগবানের স্বরূপের অনুভব হয় ভক্তির দ্বারা এমনি নয় সেই তো ব্রহ্মা আফসোস করে বলেছেন হ্যাঁ আরুযেন পরম পদম ততহ। অনাদৃত যুষ্মদ অঙ্গ্রহেও তোমার চরণোদ্দ্বয়কে অবহেলা করবার জন্য অধ আবার পড়ে যায় বুঝে গেল কী বলো ব্রহ্মা বলেছে ভক্তে ভগবানের অনুভব পূর্ণ রূপ একই বিগ্রহে তার অনন্তস্বরূপ একই বিগ্রহ ভিন্ন ভিন্ন রূপে হ্যাঁ ভক্তের কাছে তিনি প্রতিভাত হন যেমন নৃসিংহরূপে প্রতিভাত হন নৃসিংহানন্দের কাছে হ্যাঁ রামরূপে প্রকলিত হন মুরারিগুপ্তের কাছে কিন্তু তিনি তো সেই গৌরী যিনি সেই গৌরী তো রয়েছেন তাই কিনা সিদাংপাদের কাছে নৃসিংহরূপে প্রকটিত হলেন হলেন কিনা তো এইগুলো যে ভগবান প্রকট করেন রূপ আর যদি তোমরা মনে করো প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেব হজন করেছেন নৃসিংহদেবের ভজন করেছেন কি প্রহাদ মহারাজ কার ভজন করেছেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণই নৃসিংহরূপে অবতীর্ণ হয়েছে তা যদি না হতো তাহলে নৃসিংহদেব এই তাহলে এই কথাটা প্রহ্লাদ মহারাজ বলতেন না কখন এগুলো গুপ্ত কথা এগুলো সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে জানা যায় বিপদে তো গৃহব্রতন অদান্ত গভীর শতান্ত মেশ্রম পুনঃ পুনঃ চর্বিত নাম। বলেছেন তাহলে কৃষ্ণ কথাটা কোথেকে পেলেন তিনি যদি নৃসিংহদেবেরই ভজন করেন করুন নৃসিংহদেব কৃষ্ণ ভজন করেন নৃসিংহরূপে কৃষ্ণ আবির্ভাব হয়েছেন তার কাছে তাই যদি না হতো ওই কোন যুগে সত্য যুগে তখন তো কৃষ্ণ আবির্ভাব তুমি দেখছো জড়জগত লোকেরম ভাবে মহারাজ রামজি তো আয়া কৃষ্ণজি তো আয়া বলে জড়জগতের ওই উত্তর ভারতের মূর্খ লোকগুলো তাহলে তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যে মন্ত্রটা আছে আমাদের বলে যে ওরা আগে বলবে হ্যাঁ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যদি বলে মহারাজ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম উল্টা মহারাজ বলছেন কেন আপনি আগে তো রাম এসছে জগতে কৃষ্ণ মূর্খের দল নিত্য জগতে নিত্য জগতে আগে এসছে কিন্তু চক্রের মধ্যে ঘুরছে একটা চক্র যে ঘুরছে চক্রের কোনো কোন পয়েন্টটাকে তুমি ফার্স্ট পয়েন্ট বলবে চক্রটাকে যখন ঘুরিয়ে দেবে একটা চাকা ঘুরিয়ে দিবে তুমি কোন পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট বলবে কোনটাকে লাস্ট বলে হয় না এই জন্য মূর্খ লোকগুলো বোঝে না বাস্তবিক পক্ষে বিচার হল প্রহাদ মহারাজ কৃষ্ণের ভজন করেছেন কৃষ্ণ নৃসিংহরূপে তার কাছে আবির্ভাব করেছেন তাই তো তারপরে ভক্ত অস্থল নৃসিংহ কীভা করেছিলেন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 রায় রামানন্দের সঙ্গে যে সংবাদে হয়েছে ওগুলো বলতেই আমাদের আমরা কাছে আলোচনা করবো লজ্জা হয় ওগুলোকে সব প্রকাশিত সব বলে নিয়েছে নোকেলি ওগুলো বললেই লজ্জা হয় বিপদ অবস্থায় কি আলোচনা করা যায় এগুলো অনুভব নেই রাধারানীর স্বরূপ কৃষ্ণের স্বরূপ তার প্রকাশ ভাব সব কিছু এন কোনো জিনিস নেই যে চৈতন্য চৈতন্যিত অনুশীলন করলে পাওয়া যাবে না কিন্তু চাই বাস্তব গুরু বৈষমের আনুগত্যে এই সব অনুশীলন করা গুরু বৈষমে গুরু বৈষ্ণবের অনুগত্য চাই বাস্তব অনুশীলন তাদের বলছেন স্বয়ংরূপ স্বয়ংরূপ কোনটাকে বলেছি যে রূপ আর কাউর ওপর অপেক্ষা করেন না অর্থাৎ ব্রজে ব্রজেন্দ্র নন্দন ব্রজের ব্রজেন্দ্র নন্দন হ্যাঁ তিনি একজন স্বয়ংরূপ আর তদেক আত্মরূপ আবার আবেশ নাম প্রথমেই তিন রূপে রহেন ভগবান এগুলো সব ব্যাখ্যা করা হচ্ছে স্বয়ংরূপ সপ্রকাশ স্বয়ংরূপ স্বয়ংপ্রকাশ दु रूपे स्फूर्ति स्वयं रूपे एक कृष्ण ब्रजे गोपमूर्ति स्वयं रूपे ब्रजे दे गोपमूर्ति प्राभव वैभव रूपे दिविद प्रकाश हाभव वैभव रूपे दिविद प्रकाश एक बपू बहु रूप जयसे हईल राशे महिषी विवाह हईल बहुविध मूर्ति प्रभाविला स्थ्यपरसिद्ध एखे আশ্চর্যভাবে সব প্রভুপাত এই সমস্ত কথা বলেছেন একটা একটা করে বলছেন স্বয়ংরূপ কাকে বলছেন অনন্যাপেক্ষী যদরূপম স্বয়ংরূপ স্বচ্চাতে কৃষ্ণের যে রূপটা অন্য কাউর উপর নির্ভর করে না সেটাকে স্বয়ংরূপ বলা হয় অর্থাৎ স্বতঃস্তিদ্ধ কৃষ্ণের তাকে স্বয়ংরূপ তদেকাত্মরূপ কাকে বলা হয় মান তদ্রূপম তদ অভেদেন অপি স্বরূপে না বিরাজতে भगवान तदरूप कम तदरूप कम बरा तदेक कृष्ण ही मन हम आलदा आलदा रूपे पे बोलन एखने तदेकत्म रूप की बोल लघु भगवत सिद्धांत बोल तदरूपम एक ही रूप मन हद अभेदे न स्वरूप नज स्वरूप आलदा एक ही रूप क्यों जरूप स्वयं रूपे स्थायितरूपे प्रकाश पाए एक ही मत मना क्यों आकृति बैभवदी अंग सन्नीश चरित्र आदि से भिन्न चरित्र आदि एक आलो देखा जाकृति के तदे कंक रूप बोले से अंश और विल्स भेदे दीविद था अंश आलासदे আবার আবেশ রূপ কাকে বলা হয়েছে জ্ঞান সত্তাদি কলা যত্রাবিষ্ট জনার্দ আবেশা নিগাদে সেই থেকেই আবেশ বলা হয় যেটাতে জ্ঞান কলা আদি জ্ঞান সত্তাদি কলাইয়া কার বলতে জ্ঞানের আবেশ করলো কার সক্ত আবেশ করল হ্যাঁ চতুর্থ জ্ঞানের আবেশ করেছেন শক্তাবেশ করেছেন ব্যাসদেবের মধ্যে এইভাবে কিন্তু জনার্দন আবির্ভাব জনাদন জনার্দন এখানে হঠাৎ জনার্দন কথাটা বলে কৃষ্ণ বল জনার্দন এই জন্য বলেছে জীবের বিশেষ বিশেষভাবে হাটাবার জন্য তাদের এই সব এগুলো হয় কৃষ্ণকে তো আমরা দেখতে পাই না কৃষ্ণ তারা নিত্যধামেতে থাকেন যাদের চোখ হয়েছে কী পায়েছেন তারা অনুভব করেন কিন্তু গুরুদেবকে তো গুরুদেব সামনে এসছেন তাকে দেখা যায় কুরু বৈষ্ণব রূপে তিনি প্রকটিত হন বল দেবজি মহারাজ এবারে বলা হচ্ছে যে সৌহরী আদি প্রায় এই কায়ব্যহ নয় সৌহরী মুনি সৌভরী মুনি যখন যোগের প্রভাবেতে যখন ওই পঞ্চাশটা রমণী অর্থাৎ তার স্ত্রী জনের সঙ্গে মানদাতার যে কন্যাগুলো পঞ্চাশ জনকে সঙ্গে বিবাহ করতে বাধ্য প্রথমে যখন সে এত বছর তপস্যা করলো ষাট হাজার বছর তখন সে যে অপরাধ করেছিল একটা সেসব কথা বিস্তৃত আলোচনা করবন তারপরে জলের মধ্যে মাছের যে মিলন এটা থেকে কাম যাক অপরাধ করেছে বলে তার সংসার বাসনা জাগল সংসারে এলো কিন্তু সে তো বৃদ্ধ হয়ে গেছে তপস্যা করে চুলগুলো এরকম ঝুলছে মুখগুলো একবারে বৃদ্ধ এরকম কাঁপছে সে এবার মান দাদাকে গিয়ে বলছে আপনার পঞ্চাশটা কন্যা একটা কন্যা আমায় দিয়ে মান দাদা বললো মহাবিপদ আমি যদি এখন বলি না এখনই আমায় ওই দিয়ে দেবে বাবা গণ্ডগোলে গাই নেই ঋষিভার আপনার পায়ে ধরি আমার ভেতরে অন্তর মহলে পঞ্চাশ জন কন্যা আছে যান যাকে আপনার পছন্দ বিয়ে করে নিলাম যান ভেতরে গেলো ওকে দেখে গিয়ে পছন্দ করবে সব কন্যারা মুখ ফিরিয়ে রাখছে ও দেখলো তো মা গণ্ডগোলো এই আপনার চালাকি করলাম আমার সঙ্গে আমি চালাকি এর সে গিয়ে এবার অশ্বিনী কুমার করবে অশ্বিনী কুমার কি চাই বলে কি আবার চাই বুঝতে পারছো কি জন্য তোমাদের নবীন যৌবন্ধ এ হ্রদেতে আমরা রসায়ন সব ফেলে দিচ্ছি এর মধ্যে স্নান করো স্নান করলে পরে হয়ে যাবে উঠলেন জগন জগন্দো বা একেবারে যেন কি সুন্দর পৃথিবীতে এরকম সুন্দর যুবক আর নাই এবার গেলে এবার রাজাকে আমি রাজা আমাকে বোকাবা নিয়ে যে চাই এবার রাজাকে বলে যখন অন্তর্মহলে গেছেন পঞ্চাশটা কন্যার মধ্যে সে বলছে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি বিবাহ করবো তোমরা না আমরা সবাই বিবাহ করবো ও বলে আমি চাই বলো লড়াই শুরু হয়ে গেল পঞ্চাশ জন কন্যা সবাই চলো পঞ্চাশ জনকে বিবাহ করলো পঞ্চাশ জনকে বিবাহ করে সে যখন নিজের যোগ বলে দেহটাকে এরকম প্রকাশ করলো পঞ্চাশটা করলো করে এবার ভোগবিলাস চালাচ্ছে মান দাদা বাপ রে আমার বাবা কোনোদিন নিরাম ঐশ্বর্য দেখেনি স্বর্গের দেবতারা বলছে বাপ মান ঐশ্বর্য প্রকাশ করলো যোগ করেছে তপস ভজন তার প্রকাশ করলো কিন্তু মান পরে কেঁদেছিল এই মান বলছে ওই এই যে কেঁদেছিল হায় হায় আমি কি করলাম হায় হায় আমি এ এত হাজার হাজার বছর ধরে আমি তপস্যা করলাম যে অমূল্য বস্তু প্রাপ্তির জন্য হায় সব শেষ হয়ে গেলাম হায় হায় কেঁদেছিলেন আর কাঁদলে কি হবে সে কি আসবে একবার তুমি যদি তোমার জীবনে ব্যবিচার করে ফেলো তোমার ব্রহ্মচর্য গেলো তোমার সন্ন্যাস গেলে জেনে রেখো জেনে রেখো কথাটা কে কি করছে তুমি দেখো না একবার তুমি যদি ব্যবিচার করে ফেলো গোপনে তা তোমার কিন্তু গেল কেন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 এগেলে বলে বান্তাসী স্বপ্নেও মনেতে স্থান দিতে নাই এইসব সুখের কথা আমি যদি বলি তালেও হবে না কেন যতক্ষণ তুমি গুরু বৈষ্ণবে ভালোবাসা না পাচ্ছ ততক্ষণ এইসব তোমার কাটবে না যত বাহাদুরি করো তোমার কাটবে না এসব থাকবে তোমার ভেতরে তোমার মধ্যে আরো বাসা তৈরি করবে বাসা বুঝো বাসা করলে যেন উয়ের বাসা আরও বাড়তে থাকে একটা জায়গা বাসা করে যে যাকে যাক থাকবে যাক হবে না উয়ের বাসা কি উয়ে এক জায়গায় করেছে বাড়বে পুরো খেয়ে নেবে তোমাকে জেনে নেব সন্ন্যাস মনে হলো একবার যদি ভঙ্গ করে ফেলো ব্রহ্মচর্য বত তা তুমি আর মেকআপ দিতে পারবে না কিন্তু জগতে যারা প্রতিষ্ঠাকামী তারা এই সব ব্যক্তিদেরও সন্ন্যাস রেখে দিচ্ছেন বলছো থাক না আমার সুবিধা লাগে একটু ইংরেজি বলতে পারে যাক না কী আছে তাদের দু চারবার স্ত্রী সঙ্গ হয়ে গেছে তারপরেও বলছে থাক না তাই পাঠাচ্ছি ভাই আর পাঠা মর তুইও মরবি ও মরবে গলায় তো দড়ি পড়েছে কত পালাবি একজন তো আছে তার কাছ থেকে তো পালাতে পারবি না দেখে যাচ্ছি খালি কি করব করার কিছু নেই সেই জন্য আদি প্রায় এই কায়বগ্রহ নয় কায়বগৃহ হইলে নারদের বিস্ময় না হয় নারদি যদি কায়বগ্রহ বিস্তার করেছে সৌহারি সেরাম যদি হতো তাহলে নারদের বিস্ময় হতো না একই বফু দ্বারকার মহিষিগণকে বিয়ে করার জন্য সব প্রকাশ করলেন একই ভিন্ন ভিন্ন বোঝা গেল কি বল কৃষ্ণই নারদ্জি যখন পরীক্ষা করবার জন্য গেছেন আ আকানাথ দ্বারকানা তোমার কিভাবে সংসার করে দেখে আসি একটু দ্বারকায় যাই দ্বারকায় গিয়ে যখন না নারদ্জির ইচ্ছা হলো সংসার কিভাবে করে কিছু দেখবে তখন কি করছেন প্রথমে রুক্ষিণীর ঘরে ঢুকলো ঢুকে ধুকে গেছেন রূপ ভগবান এইরকম ক্রিয়াকর্ম করছে সব রক্ষিণীর সঙ্গে হাস্য পরিিয়াস করছে সত্যগ্রহার গায়ে গেলো ওখানে গিয়ে দেখছেন একরকম কর্ম করছে হ্যাঁ নাগ্ীজি তির ঘরে গেল। সেখানে দেখো বাচ্চাকে আদর করছে অ করে আয়জনে কাছে গিয়ে দেখল ছেলে মেয়ে সব সমস্যার ব্যাপারে আলোচনা করছেন কারোর সঙ্গে আরেকটা গিয়ে দেখলো মেয়ে বিয়ের ছেলে ছেলের ব্যাপারে চিন্তা করছে আরে একই কৃষ্ণ একই কৃষ্ণ চলে জগন্নাথ কীরকম বুঝে দেখো একই কৃষ্ণ কম্পিটিশান করবে তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে কম্পিটিশন করবে করো দেখো কালকে বলেছিলাম না গোবর্ধন লীলা প্রসঙ্গে সেই আলোচনা করা হয়েছিল গেল বছর কৃষ্ণকে কৃষ্ণর সঙ্গে যারা কম্পিটিশান করতে চাইছে কৃষ্ণ এত রূপরস গন্ধ লুটে ফুটে নিচ্ছে আমরা একটু নিলে কি ক্ষতি হয় যদি এরকম ভাবনা তোমার আসবে তোমার গেলো মরলে তুমি কৃষ্ণ কিচ্ছু ভোগ করেন না একই সঙ্গে কৃষ্ণ হচ্ছে যুগপথ অনন্ত জগতের একমাত্র ভোক্তা ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীরস্ব যশ শ্রীয় জ্ঞান ও বৈরাগ্চয় স্বরইচতি ভগতি না তাকে তুমি বলবে অনন্ত ব্রহ্মাণ্ডের যদি একচেটিয়া অনন্ত ব্রহ্মাণ্ডের যদি একচেটিয়া কেউ ভোক্তা থাকে সে কে এই আমার জগন্নাথ কৃষ্ণ হ্যাঁ আবার সঙ্গে সঙ্গে বলছে বৈরাগ্য হ্যাঁ ঠিকই বলেছি অনন্ত ব্রহ্মাণ্ডে যদি বৈরাগ্য কাউ থেকে থাকে তাহলে সেই কৃষ্ণেরই আছে বলে কী করে হয় একইভাবে দুটো কি করে হতে পারে নয় ভোগী নয় ত্যাগি বলে না একই সঙ্গে দুটোই সম্ভব কৃষ্ণের মধ্যে কৃষ্ণ ভগবান ওই জন্য সেই জন্য সে কৃষ্ণদাস কবির একজন বিরুদ্ধ গুণাবলী সব কৃষ্ণের মধ্যে সম্ভব কৃষ্ণের কোনোদিন ক্ষুধা পায় না ক্ষুধা পায় কিন্তু বলছেন আমার বহুদিনের ক্ষুধায় গোপাল খাইলো সকালে। এই বললেন ক্ষুধা ভায় না খায় না কিছু গোপাল ওই যে ক্ষুধা ভায় বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল কবে মাধব আসিংহর করিবে সেবন এখানেও এক মাধবকে সেবা দিয়েছেন জগন্নাথ না না আমার সময় নেই আমার লোকজন নেই কি করে একটা মন্ড বারবার বার্ম করছে তো ওই জগন্নাথ ঘুরে ঘুরে মাধব মাধব মাধব ঘুরে মাধব তুই নে আমার সেবা মাধবের কাছে সেবা নিল জগন্নাথ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 তাকে কিভাবে লালন পালন করে যত্ন করে আরে গৌর গোপাল রয়েছে এখানে নিতাই গৌর সবসময় আসতেন এই জায়গায় যদি তুমি বাঁচতে না পারো তাহলে কোনো জায়গায় তুমি বাঁচবে না তোমার বাঁচবার কোনো রাস্তা নেই নেই নেই চিনবা নেই এই জায়গায় তুমি তুমি বাঁচতে না পারো অশেষ করুণা বন্যা দুঃখিণী মায়ের কথা চিন্তা করলেই তো পুক ফেটে যায় আহা দুঃখিণী মায়ের যা আজকে দেখতে পেতাম মাটাকে দেখলে আমরা কী করতাম দুঃখিণী মা যাকে গৌর কেঁদে ফেলত তার ভক্তি দিকে ভালোবাসা থেকে যেতে দেবে না কিছু থেকে সেই জায়গায় আমরা রয়েছি তারপরেও দুঃখী কি করে হয় এইভাবে দেখা যায় সৌহরী আদি প্রায় এই কাহকগ্রহ নয় কায়কগ্রহ যদি এরকম হতো নারদের বিস্ময় হতো না সেই জন্য ভাগবতের সিদ্ধান্ত বলছেন চিত্রম চিত্রম মানে বিষয় চিত্রম বতই তৎ একে নবপুষা যুগপথ পৃথক গৃহেশ সহশ্রম স্ত্রী এক উদাবহৎ একই সঙ্গে সমস্ত জায়গায় তিনি একসঙ্গে বিবাহ করলেন হ্যাঁ বলছেন দাষ্ট্রম ষোলো হাজার মহিষিকে বললেন তো চিত্রম চিত্রম মানে অবাক আশ্চর্য বতই বলছেন চিত্রম বতই তদে কেন বপুষা যুগপথ পৃথক গৃহেশ দাষ্ট সহস্রম হ্যাঁ স্ত্রীয় এক উদাবহ একই সঙ্গে সেই ষোলো হাজার মহিষিকে বিবাহ করলেন এবার চিন্তা করো ভগবানের যে বলতে দাঁড়িয়েছে ভগবান যে বই ভগবানের প্রভাব বিভাব হ্যাঁ স্বরূপ তদেক আত্ম আবেষ এগুলো সব ব্যাখ্যা করছেন এগুলো অনুভব করলে বোঝা যাবে তাহলে এবার বোঝা যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর করুণাটা কি চৈতন্য মহাপ্রভু কী বা এগুলো বলছে হ্যাঁ প্রবোধানন্দ সরস্বতীবাদ জানিয়েছেন যে যারা চৈতন্য মহাপ্রভুর প্রকটের পর দরিদ্র রয়ে গেল তারা বাস্তবিক হ্যাঁ তারা বাস্তবিক দরিদ্র হ্যাঁ প্রেম পূজুষ রস সাগরে প্রসারিত প্রসারিত প্রেম পিয় সাগরে যো দিনীচৈতন্দ প্রকটে যীন দিন বাঞ্চাকল পতর্শী কী পাশ কথিং পাবন ভ নম